এই আলোচিত হবে আলোচনা বিষয়বস্তু হচ্ছে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 বদযুদ্ধের পর মুনাফিকদের সাথে আরও একটি দল মাথা চাড়া দিয়ে ওঠে তারা হল ইহুদি মোদিনার নবগঠিত ইসলামী রাষ্ট্রের জন্য ইহুদিরা একটা স্বতন্ত্র প্রতিপক্ষ ছিল ইহুদীদের সাথে মুসলিমদের এই বিরোধ জাতিগত বিদ্বেষ গঠিত কিছু নয় এই বিরোধ আরব বনম ইহুদি বিরোধ নয় বরং এই বিরোধ বিশ্বাসের বিরোধ এই বিরোধ আদর্শিক দ্বন্দ্ব থেকে উচ্ছারিত বিরোধ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 সিরাতে ইহুদীদের সাথে মুসলিমদের সম্পর্ককে ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে এবং অনেক কিছু গোপন করা হচ্ছে এর কারণ বর্তমান বিশ্বে ক্ষমতাধর ইহুদীদের বিরুদ্ধে প্রকাশ্যে কথা বলা এবং অবস্থান নেয়া সহজ কাজ নয় কিন্তু মুসলিমদের মনে রাখতে হবে, বর্তমান সময়ে ইহুদীদের ইতিহাস ও অপকর্ম নিয়ে আলোচনা করলে সেটা অনেকেরই পছন্দ হবে না তবে তার মানে এই না যে আমরা সত্য চেপে যাব ভবিষ্যতের কর্মপর্তা নির্ধারণ করতে হলে বর্তমানকে বোঝা চাই আর বর্তমানকে বুঝতে হলে অতীতের পাঠ নেওয়া চাই তাই সিরাতের আলোচনা আজ থেকে চোদ্দশো বছর আগে হলেও বর্তমান সাথে তা পুরোপুরি প্রাসঙ্গিক আর কিয়ামত পর্যন্ত নবীজ সিরাহ প্রাসঙ্গিক থাকবে ইনশাআল্লাহ কোরআন সুন্না ও সিরা থেকে আমরা শিক্ষা পাই কারা আমাদের শত্রু আর এই তালিকায় ইহুদিদের নাম একদম প্রথম দিকে চলে আসে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 এই ইয়াকুব বা ইংরেজিতে জেকব হলেন বনে ইসরায়েলের আদি পিতা ইয়াকুব আল ইসলাম ছিলেন একজন নবী আর তার ছিল বারো ছেলে এই বারো ছেলের একজন হলেন নবীসুফ আল ইসলাম যার কাহিনী কোরআনে বিস্তারিত এসেছে ইয়াকুব আলা ইসলামের এই বারো ছেলের বংশ থেকে সূত্রপাত হয় বারোটি গোত্রের আর এই বারোটি গোত্র থেকেই হল বনে ইসরায়েল জাতির উদ্ভব ইয়াকুব আলা ইসলাম বড় হয়েছিলেন ফিলিস্তিনে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 এবং তাদের উপর শোষণ ও নিপীড়ন চালাতে থাকে সে বনী ইসরায়েলের জাতিটিকে দাসে পরিণত করে সে সময়টা ছিল বনী ইসরায়েলের জন্য একটি লাঞ্চনা আর অবমাননার যুগ তাদের এই অধপতিত অবস্থা থেকে উত্তরণের জন্য আল্লাহ আল্লাহতালা তাদের মধ্য থেকে একজনকে রসুল হিসেবে প্রেরণ করলেন আর তিনি হলেন মুসা আলাহ ইসলাম মুসা আলাহ ইসলামের সাহায্যকারী হিসেবে আল্লাহতালা তার ভাই হারুনকেও নবী হিসেবে প্রেরণ করলেন তাদের নেতৃত্বে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 তারা সামেরীর বানানো স্বর্ণের বাছর পূজায় লিপ্ত হয়েছিল তারা আল্লাহকে সরাসরি দেখতে চেয়েছিল তারা জান্নাতের খাবারের ওপর মিশরের সস্তা দামি খাবারকে প্রাধান্য দিয়েছিল তারা জিহাদে যেতে অস্বীকৃতি জানিয়েছিল মূসা আল্লাহিস্লামকে ছোটাখাটো বিষয়ে প্রশ্ন করে দাবি দেওয়া তুলে নানাভাবে বিরক্ত করেছিল আর এই কারণে মূসা আল্লাহিস্লামের সময় তারা বহিশত্রুরুম থেকে মুক্ত স্বাধীন হয়েছিল ঠিকই কিন্তু তারা জেরুসালেম বিজয় করার যোগ্যতা অর্জন করতে পারেনি তাদের হটকারিতের শাস্তি স্বরূপ চল্লিশ বছর ধরে তারা মরুভূমিতে উদ্ভ্রান্ত হয়ে ঘুরে পরবর্তীতে একসময় হারুন ও মুসাল ইসলাম দুজনে মারা যান এরপর তাদের নেতৃত্ব দেন নুন ইউসাইবিন তিনি ছিলেন মুসাল ইসলামের একজন সেবক তিনি বন ইসরায়েলের জেরুসালেম জয়ের নেতৃত্ব দেন প্রচন্ড শক্তিশালী একটি জাতিকে বনি ইসরায়েলিরা আল্লাহর ইচ্ছায় পরাজিত করে এবং জেরুসালেমকে মুক্ত করে আর সে সময়টা ছিল বন ইসরায়েলীদের স্বর্ণযুগ তাদের শ্রেষ্ঠ সময় কোরআনে বর্ণিতাইলীকের বিরুদ্ধে যে সৈনিক জালুতকে হত্যা করেছিলেন তিনি হচ্ছেন দাউদ আলহ ইসলাম দাউদ পর বন ইসরায়েলকে নেতৃত্ব দেন তার ছেলে সুলাইমান আলহিসাম তারা দুজনে ছিলেন ন্যায়পরাণ শাসক সুলাইমান আলাইসালামের অবসানের পর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 ইসা আলাইসলামের পর বন ইসাল্লাইয়ের জন্য আর কোন নবীকে পাঠানো হয়নি ইসা আলাহ ইসলামের পর মোহাম্মদ সাল্লী সালামকে সমগ্র বিশ্বের জন্য রাসুল হিসেবে পাঠানো হয়েছে ইমরান কোন নবী ছিলেন না তবে তিনি ও তার স্ত্রী দুজনেই ছিলেন আল্লাহর নেকর বান্দা তাদের ঘরে জন্ম হয়েছিল মারিয়ামের মারিয়াম হচ্ছেন সেই নারী যাকে আল্লাহ তালা সমস্ত নারীর উপর শ্রেষ্ঠত্ব দিয়েছেন আর আমরা জানি মারিয়ামের সন্তান হচ্ছেন ঈসা আলাইসালাম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 আবার একই সাথে তারা নিজেদের সঠিক ধর্মের অনুসারী বলে গর্ব করে বেড়াত তাদের এই পথবশ্যতা ও নীতিহীনতা থেকে রক্ষা করার জন্য সর্বশেষ প্রেরিত নবী হলেন ইসআলা ইসলাম কিন্তু তার আহ্বানে সারাদ এত দূরে থাক উল্টো বড় ইসরায়েলীদের একটা বড় অংশ তাকে জারো সন্তান হিসেবে আখ্যা দিল তার নবুয়াদকে অস্বীকার করল এবং তার মা মারিয়ামকে ব্যভিচারের অপবাদ দিল আল্লাহর পক্ষ থেকে প্রেরিত কোন নবীকে অস্বীকার করা হল সর্বোচ্চ পর্যায়ের কুফর বনে ইসরায়েল তাই করেছিল কিন্তু এই সর্বোচ্চ পর্যায়ের কুফর বা আমরা বলতে পারি একজন নবীকে অস্বীকার করার মতো জঘন্য পর্যায়ের কুফরে তারা হঠাৎ বা একদিনে লিপ্ত হয়নি বরং তাদের পথবস্থতার সূচনা বহু আগে ইতিপূর্বে প্রেরিত অনেক নবীদেরকে তারা কষ্ট দিয়েছে তাদের অবাধ্যতা করেছে তাদের সাথে ব্যাদবি করেছে এমনকি তাদেরকে হত্যাও করেছে ইসা আল্লাহ ইসলামকে তারা হত্যা করতে চেয়েছিল কিন্তু তারা সেটা করতে পারেনি তবুও তারা অহংকার আর দম্ভরে বলেছে যে তারা ইসাল আলাহ ইসলামকে হত্যা করেছে কোন জাতির চরিত্র বোঝার জন্য তাদের কর্মকাণ্ড তাদের মূল উদ্দেশ্য বোঝার জন্য তাদের অতীত জানা জরুরি আর এই কারণেই আমরা ইহুদিদের অতীত সম্পর্কে আলোচনা করলাম ইহুদিরা হচ্ছে এমন এক জাতি যারা আল্লা দিনকে খুব হেলাফেলায় গ্রহণ করেছিল তারা নিজেদের সুবিধার জন্য দিনের বিধানকে বদলে ফেলত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 এবং তিনি যখন এসেছেন তাকে চিনতে তাদের এতটুকু ভুল হয়নি তারা ঠিকই বুঝতে পেরেছিল এই মোহাম্মদ হচ্ছেন সেই নবী যার কথা তাও রাতের ভবিষ্যৎবাণীতে আছে এর পরেও তারা জেনে শুনেই নবীজি মুহাম্মদ সাল্লাহ আলহিউআলামকে অস্বীকার করেছে তারা ঠিক যে কারণে ইসা আল্লাহ ইসলামকে অস্বীকার করেছিল ঠিক একই কারণে তারা মুহম্মদ সাল্লাহু আলি আসসাল্লামকে অস্বীকার করেছে আর সেটা হল নিজেদের শ্রেষ্ঠত্ব দুনিয়ার কর্তৃত্ব আর সামাজিক স্ট্যাটাস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 একগৈমী আর জাতিগত শ্রেষ্ঠত্বের মিথ্যে বোধ এগুলোই তাদের ইসলাম গ্রহণ করতে দেয়নি আল্লাহ তাদের মনের অবস্থা ও চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করেছেন সেই আয়াতগুলো নিয়ে করব প্রথমেই যে বিষয়টি আমরা আলোচনা করব সেটা হচ্ছে মদিনার রাষ্ট্রে ইহুদিদের কর্মপন্থা ও কৌশল নিয়ে ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে তাদের ষড়যন্ত্রমূলক কার্যক্রম সম্পর্কে জানা আমাদের জন্য বিশেষভাবে জরুরি কেননা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 আহলে কিতাব হিসাবে মশতে তাদেরকে বরং আপন ভাবা হত যেহেতু কিছু কিছু ব্যাপারে মুসলিমরা তাদের অনুসরণ করত। করতচ তারাই ইসলামী রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয় এবং রসুল্লাহ সাল্লু আলি আসলামের সাথে করা চুক্তি ভঙ্গ করে মদিনায় রসুল্লাহ সাল্লু আলিউস্লাম পা পাফেলার প্রথম দিন থেকেই ইহুদিরা অখুশি ছিল মদিনার দুই শীর্ষস্থানীয় নেতা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 এই কার্যক্রমগুলো ইসলামের বিরুদ্ধে সবচেয়ে বড় মারণাস্ত ছিল মুসলিমদের সাথে সরাসরি যুদ্ধে ইহুদিরা কখনোই বেড়ে উঠবে না একটা সময় ছিল যখন মদিনায় ও খাজরাজ গোত্রের মধ্যে কথায় কথায় যুদ্ধ লাগত আর এই যুদ্ধ থেকে ফায়দা নিত ইহুদিরা সে সময় আসাবিয়া বা গোত্রবাদের কারণে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 এই ঐক্যের ভিত্তি ছিল ইসলামী ভ্রাতৃত্ব আর তাই ইহুদিরা আউস ও খাজরাজের মধ্যে অতীতের যে বিভেদ ছিল সেটা বারবার মনে করিয়ে দিত উত্তেজক কথাবার্তা বলে তাদের মধ্যে চাহিলিয়া যুগের জাতীয়তাবাদী চেতনাকে জাগিয়ে দিত এভিনি সাকের বর্ণনা থেকে জানা যায় সাঈসবেন কায়েস এক পুরো ইহুদী ছিল সে ছিল এক ইসলাম বিদ্বেষী তার অন্তর জোরে ছিল কুফরি মুসলিমদের সে খুব বেশি ঘৃণা করত ইসলাম গ্রহণের আগে আউস ও খাজরাজ কোত্র পরস্পরকে ঘৃণা করত সে দেখল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 রসুল্লা কথা শুনে তারা যেন বোধ ফিরে পেল সবকিছু কোলাকলি আরম্ভ করল একে অপরের কাছে ক্ষমা চাইতে অথচ কিছুক্ষণ আগেও তারা যুদ্ধে লড়তে প্রস্তুতি নিচ্ছিল আল্লাহরের ছায় ইহুদিদের চক্রান্ত সফল হল না মুসলিমদের তাই শব্দচয়নের ব্যাপারে সতর্ক হওয়া উচিত কেননা শয়তান অসতর্ক কথাকে কেন্দ্র করে বিভেদ তৈরি করে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 শয়তান খারাপ কথা দ্বারা তাদের মাঝে বিভেদ সৃষ্টির উস্কানি দেয় আর শান্তের প্রকাশ্য দুঃস্মন শায়েস এবং কাইস ও তার সাংপাঙ্গদের এই ষড়যন্ত্রের কথা আল্লাহ কোরআন উল্লেখ করেছেন তিনি বলেন قل يا أهل لم تصدون عَن ললকিত বিলিম কুদ্দূনা সবি মন অমতো ইজ তুম শৃহদ ও মল্লাহু বিফি নামূ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 কিন্তু তবুও তারা মুসলিমদের হেংসা করে কারণ আল্লাহ ইহুদিদের কাছে রসল সাল আলিয়াকে প্রেরণ না করে আরবদের কাছে প্রেরণ করেছেন এটা তারা মানতে পারে না তাই তারা চায় মুসলিমরা কুফরি করুক তাদেরকে অনুসরণ করলে একটাই গন্তব্য কুফরি পেছনে ফেরার আর কোন পথ নেই মুসলিমদের মধ্যে কুফরি ও অন্তরকন্দল সৃষ্টি করার ব্যাপারে ইহুদি এবং খ্রিস্টানরা সিদ্ধহস্ত আল্লাতালা তাদের এই কৌশল সম্পর্কে সাবধান করে দিয়ে মুসলিমদের বলেন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 নিমতিহৌকু তুমি মিফু মি কালি কুবৈল تَهْتَدُونَ লত কুমি কুম উম তৈন ইলন বিমি হৌন নিউলা কহলি হ তোমরা সবাই মিলে আল্লাহর রশিকে শক্ত করে আঁকড়ে ধরো এবং কখনো পরস্পর বিচ্ছিন্ন হো না তোমরা তোমাদের উপর আল্লাহর সেই নিয়ামতের কথা স্মরণ করো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 ইহুদিদের কবিতায় তাদের অতীত জীবনের হানাহানির কথা শুনে উত্তেজিত হয়ে তারা যুদ্ধের প্রস্তুতি নিচ্ছিলেন সয়তারের একটি কৌশল হল সে হুটহাট মানুষকে রাগিয়ে বা উত্তেজিত করে ভুল কাজ করায় আল্লাহু আলিউস্লাম এসেই তাদেরকে আল্লাহর দয়া ও রহমতের কথা স্মরণ করিয়ে দিলেন এবং শান্ত করলেন নবীজিস আলহিউলামের কথা সাহাবিত ওপর গভীর প্রভাব ছিল তার কথা শোনার সাথে সাথে তারা স্বাভাবিক অবস্থায় ফিরে এলেন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 এমনকি তারা স্বয়ং আল্লাহ ইহুদি আলেম অসম্মানের মাঝে একবার আবু গেলেন, সেখানে বেশ কিছু ইহুদি বসা সবার মনোযোগের কেন্দ্রবিন্দু হল তাদের আলিম ফিনহাস আবু বকর সিদ্দিক রাজ তাকে ইসলামের দাওয়াত দিলেন বললেন ফিনহাস আল্লাহকে ভয় করো ইসলাম গ্রহণ করো আল্লাহর কসম তুমি ভালো করে জানো মোহাম্মদ সাল্লাসম হচ্ছেন আল্লাহ রাসুল তিনি তোমাদের কাছে সত্য সহকারে আগমন করেছেন তার কথা তোমাদের কিতাব তাওড়াতেই উল্লেখ করা ফিনহাস তখন টিটকারি মেরে বলল শোন তোমাদের রপ্ত গরীব আমরা হলাম ধনী যদি তোমাদের রব রপ্তনী হয়ে থাকে তাহলে তিনি তোমাদের দান খরচ করতে পারেন কেন এটাই প্রমাণ করে যে তিনি অভাবে আর আমরা ধনী আমাদেরকে তার প্রয়োজন এই কথা শুনে আবু মেজাজ প্রচণ্ড খারাপ হল তিনি ফিনহাসের মুখে খুশি মেরে বসলেন ফিনহাস না সে দৌড়ে গিয়ে রসুল্লাহ আবু বকরুর কাছে এই বিষয়ে কৈশিয়াইলেন আবু বকর রাজু রসুল্লাহকে বললেন আল্লাহর এই দুঃস্মন ভয়াবহ কথা বলেছে সে বলেছে আল্লাহ হচ্ছে গরিব আর তারা হলো ধনী এই কথা শুনে আমি রাগের মাথায় তাকে ঘুষি মেরেছি কিন্তু ফিনহাস মুখের ওপর সব কিছু অস্বীকার করল তখন আল্লাহ আজ সজাল এই আয়াত নাসিল করলেন সনক টু বুমা কলু কথল মুক্তি নোলু কোয়বল ذَلِكَ بِمَا কবি ম কদ্দমি কুম অবি বল্ল মিল্লী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 আল্লাহ তালা কখনো তার নিজ বান্দাদের প্রতি অবিচারক নন সুরা আলী ইমরান আয়াত একশো এবং বিরাশি ইহুদিরা নিয়মিত মুসলিমদের সম্পর্কে আজে বাজে কথা বলত উপহাস করত আল্লাহ এ সম্পর্কে আরো বলেছেন লউ নফী অম্বলিমি কুম ল مِنْ উতুকিতবমি وَمِنَ কুম ম মি না وَإِن অগিও কুফ فَإِن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 আগমনে তারা মর্যাদা হারিয়েছে ক্ষমতা হারিয়েছে তাই তারা সরাসরি তার বিরুদ্ধাচারণ না করে কখনো কখনো বীরবীর করে কখনো কখনো গজগজ করে কখনো কখনো গুনগুন করে তার ব্যাপারে মানহানিকর মন্তব্য করত একবার তারা রসুল্লাহু আলহামের কাছে এসে ফাজলামি করে বলল আসসালাম আবুল কাসিম আবুল ছিল নবীজির কুনিয়া ইহুদিদের বলা এই কথাটি শুনতে আসসালাম ও আলাইকার মতোই লাগে কিন্তু তারা আসলে সালামের লামকে বাদ দিয়ে সালামের বদলে বলল সাম যার অর্থ দাঁড়ায় তোমার মৃত্যু হোক আয়সা আনহা এই কথা শুনে খুবই খেপে গেলেন আলাইকুম আসলামের দল দল এই বলে তিনি অভিশাপ দিতে লাগলেন রসুল্লাহ সাল আলী সাল্লাম বললেন এভাবে বলুন আয়সা আল্লাহ তালা ফাহাস এবং তাফাহুস পছন্দ করেন না এর মানে হল বাজে কথা এবং নোংরা কাজ আয়সা তখন বললেন ইয়া রসুল্লাহ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 তুমি কি তাদের লক্ষ্য করো যাদের আল্লাহ তালা ও তার রসুল সম্পর্কে গোপন কানাঘুসা করতে নিশেদ করা হয়েছিল কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা তাদের বারণ করা হয়েছিল তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুণাহের কাজ মাত্রাতিরিক্ত বাড়াড়ি ও রাসুলের নাফুরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগল অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লা তালাও তোমাকে অভিবাদন জানান না তারা মনে মনে বলে আমরা যা বলি সেজন্য আল্লাহ আমাদেরকে শাস্তি দেন না কেন জাহান নামই তাদের উপযুক্ত শাস্তি যেখানে তারা প্রবেশ করবে কত নিকৃষ্ট সেই আবাস সুরা মোজাদিলা আয়াত আট ইহুদিরা নিজেদের মধ্যে বলাবলি করত আচ্ছা আমরা যে এত আজে বাজে কথা বলি এই জন্য আল্লাহ আমাদের শাস্তি দেন না কেন তাহলে নিশ্চয়ই মোহাম্মদ আল্লাহ রসুলন আল্লাহ বলছেন তাদের উপযুক্ত শাস্তি হল জাহান্নামের আগুন চার নাম্বার পয়েন্ট ইহুদিরা ছিল মোনাফিকদের আধ্যাত্মিক গুরু এই দুটো দলের একটাই লক্ষ্য ছিল ইসলামের পতন তাই তারা এক যোগে কাজ করত মোদিনায় যারা মুনাফিক ছিল তারা ছিল আদতে মশ্রিক তাদের সাথে ইহুদিদের আকে বিশ্বাসের কোন মিল ছিল না তাদের মিল ছিল শুধু একটি বিষয়ে আর তা হলো ইসলাম বিদ্বেষ যে বিষয়টি তাদের শত বছরের শত্রুতা ভুলিয়ে এক করেছিল তা হচ্ছে ইসলামের প্রতি তাদের ঘৃণা মোদিনার এই দুই দলের ঐক্যজোটে ইহুদিরা ছিল পরিকল্পনাকারী আর মুনাফিকরা ছিল বাস্তবায়নকারী আল্লাহ বলেন মুনাফিকদের অবস্থা হচ্ছে তারা যখন ইমানদার লোকদের সাথে মিলিত হয় তখন বলে আমরা ইমানে এনেছি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 যারা মুমিনদের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তারা কি তাদের কাছে সম্মান চায় অথচ যাবতীয় সম্মান আল্লাহ সুরা নিসা আত বেশিরভাগ মুফাসিদ্ মতে এই আযাতে কাফির বলতে বোঝানো হচ্ছে ইউদ্দের কথা আল্লাহ আরো বলেন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 আদ্দাহ হুম না শরীদ ইন্দ হুম সুমূল ঐ ন হুম জুন্নত সফদি ফল হুম নাহী হে নোবে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 তিনি আগে থেকে জানতেন যে মদিনায় একজন নবীর আগমন ঘটবে কিন্তু তিনি ছিলেন একজন বুদ্ধিমান আলিম তাই তিনি আগে পরক করে নিতে চাইলেন মক্কা থেকে আগত এই মুহাম্মদ নামের এই লোকটি আসলে সত্য নী কিনা আব্দুল্লাহজিকে কিছু প্রশ্ন করেছিলেন যার উত্তর শুধুমাত্র একজন নবীর পক্ষেই দেওয়া সম্ভব ছিল নবীজি যখন সঠিক সঠিক উত্তরগুলো দিলেন তখন আবদুল্লাহ বিন সালাম বুঝতে পারলেন মুহাম্মদ সাল্ল আলিউসালাম হচ্ছেন সত্যনবী আর তিনি সাথে সাথে ইসলাম গ্রহণ করলেন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 তখন নবীজি সাল্লাস্লাম তার সাথে দেখা করলেন তার অসুস্থতা দেখে চিকিৎসা স্বরূপ একটি পন্থা বলে দিলেন যেটি আমলে করা হতো। একটি গরম লোহা দিয়ে শরীরে জখম হওয়া স্থানে ছেঁকা দেওয়া যার ফলে জীবাণু নষ্ট হয়ে যেত কিন্তু সে চিকিৎসায় আসাদ আদ সুস্থ হলেন না তিনি মারা গেলেন এই নিয়ে ইহুদিরা ব্যাপক সোরগোল তুলল বলল এ কেমন কথা মুহাম্মদ তার সঙ্গীর অসুস্থতা সুস্থতা দিতে পারল না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 মোদিনার সনদ অনুসারে মুসলিমদের সাথে সুসম্পর্ক ও প্রতি থাকার কথা কথা থাকলেও ইহুদিরা সে প্রথম দিন থেকেই তাদের পন্থা ছিল উল্লাহর আর ঝগড়া বিবাদ ইহুদিদের ক্রমাগত ষড়যন্ত্র অপকর্ম মুসলিম ও ইহুদিদের মুখোমুখি দাঁড় করিয়ে দেয় বদযুদ্ধের পর তাদের কর্মকাণ্ড সীমা ছাড়িয়ে যায় রসুল্লাহ আলী আসালাম তখন বনু কায়নকাকে বলেন ইহুদিদের বলছি তোমরা সতর্ক হও নয়তো আল্লাহ কোরাইশদের মতো করে তোমাদের শাস্তি দিবেন।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 উম নাই দু শ্রী মইল লিখলা উলি হেনবি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 এ যুদ্ধের সময় ইহুদিরা চোখের সামনে দেখতে পেছিল কিভাবে আল্লাহর সাহায্যে মুসলিমরা বিজয় অর্জন করেছে কিন্তু তবুও তারা শত্রুতায় অটল থাকল ইসলামের সত্যতা উপলব্ধির সুযোগ পেও তারা কাজে লাগাল না পর্ব শেষ পরবর্তী পর্বে উহুদ পূর্ববর্তী কিছু সামরিক অভিযান এবং ইহুদি গোত্র বন কায়নকার সাথে যুদ্ধ নিয়ে আলোচনা করা হবে ইনশাআল্লাহ ফেসবুক পেজ ডবসবুক ডট কম রেইনডিয়া ডব্লু raindropsmedia.org 2015